الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ হাত ইন স হাজরতে ইব্রাহিম আলী সালাম এখন গঠন ছিল গত জুমায় হজরত ইব্রাহিম আলী সালসালামের স্বপ্নের কথা আলোচনা করতে গিয়ে জরুরি কিছু কথা চলে আনুমানিক বয়স তেরো যখন ওর আনের বক্তব্য হচ্ছে যখন বাবার সাথে ছুটাছুটি করার বয়স পৌছে দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছে বাবার সাথে দৌড়াদৌড়ি করার বয়সে যখন পৌঁছে হাজার ইসমাই সালাম তো হজরত আলী আজব এক স্বপ্ন দেখেছেন ওই কথা থেকেই স্বপ্নের কিছু কথা আলোচনায় আসছিল আমাদের স্বপ্নগুলো গুলো অহিনা আমাদের স্বপ্নগুলো গুলো মিথ্যাও হইতে পারে ভুলও হইতে পারে যে কয়েক কারণে মানুষ স্বপ্ন দেখে এর মধ্যে একটা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা তাকে জানাই দেওয়া হয় আরেক হচ্ছে শয়তান দেখায়। আরেকটা হচ্ছে নিজের কল্পনাগুলো গুলো সারাদিনের কল্পনাগুলো প্রকাশ পায় এই তিনটা স্বপ্ন মানুষ দেখে আল্লাহর পক্ষ থেকে ফায়সলা কিনা এগুলো স্বপ্ন দেখলো কখন দেখলো এর উপর অনেকটা নির্ভর তার স্বপ্ন তত সত্য যে কথায় যত সত্য কথা যে যত সত্য বলে তার স্বপ্ন তত সত্য হয় আমাদের কথা আমরা কতটুকু সত্য বলি এর উপর অনেকটা নির্ভর আমাদের স্বপ্ন কত সত্যিয়া আলিমাতামের থেকে যেহেতু কোনো কোন গুণাহ করেন নাই এটাই আমাদের আকিদা তো মিথ্যা প্রশ্নই আসে না এই জন্য হাজরাতে আম্বিয়া আলিহাতামদের স্বপ্ন এটা পুরোপুরি সত্য এবং এটা বহি আল্লাহর পক্ষ থেকে কথাটা এই বলছি যে আমরা এমন উদ্ভত অথবা স্বাভাবিক হজরত রসুল করিম সাল আলী আসাল্লামের স্বপ্ন দেখার ব্যাপারে একটা কথা বলতে গিয়ে অর্ধেক থেকে অন্যদিকে চলে গিয়েছিলাম যে রসুলকে স্বপ্ন দেখার ব্যাপারে কিছু মূল নীতি বলেছিলাম কথা আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখার ব্যাপারে ইমাম মোহাম্মদ ইমনি সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন কিছু মূল নীতি তিনি উল্লেখ করেছেন সেই মূলনীতি গুলোর একটা হচ্ছে কেউ যখন নবীকে স্বপ্ন দেখে স্বপ্ন দেখছে কারণ নবী বলেছেন এটা মানি ফিলমানি কেউ আমাকে স্বপ্ন দেখলে সে আমাকেই দেখছে কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না যে নবীকে স্বপ্নে দেখলে নবী কি দেখছে হ্যাঁ স্বপ্নে কি দেখছে এর উপর এর উপরে ব্যাখ্যা যদি রসুলকে কেউ জীবিত স্বপ্ন দেখে তো হবে তার অন্তর পাক পবিত্র আবার কেউ যদি রসুলকে মৃত স্বপ্ন দেখে তো বুঝতে হবে তার অন্তর মৃত এবং না পাক ওই প্রসঙ্গে বলেছিলাম ভণ্ড পীর নিজেকে দাবি করে সুফি সম্রাট খালি সুফিনা সুফিদেরও সম্রাট এর অন্তরটা নাপাক এই দৃষ্টিকোণ থেকে এই নিয়মের মধ্যে কারণ সে তার এক বই রসুল কি আসলে গরিব ছিলেন বইয়ের নাম ওই বইয়ে লিখেছে যে সে রসুলকে স্বপ্নে দেখেছে তার বাবা খাজার দরবারের কাছে রাস্তার পাশে অবস্থায় পরে আছে আসলে আমরা তো নজবুল্লা পড়ি ঠিক আছে তো আমার কাছে আলহামদুলিল্লাহ আছে। কারণ সে এই স্বপ্ন না দেখলে তো আমরা নিশ্চিত করে বলতে পারতেছিলাম না যে অন্তরটা না পাক অন্তরের ভিতরে তার ঢুকি নাই এই স্বপ্ন দেখে সে আমাদেরকে একটু সাহায্য করেছে যে হ্যাঁ আমার বাহির যেমন খারাপ আমার ভেতরও খারাপ তোমরা নিশ্চিত ভাবেই আমার এই ভণ্ড বলতে পারো আমাদেরকে সহযোগিতা করেছে। দেখ। হজরত ইব্রাহিম আলী সাল্লাহ স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখলেন ওই স্বপ্ন নিজের সন্তানের কাছে ব্যক্ত করতেছে ইয়া বুনাইয়া ইব্রাহিম আলী সালাতামের যে আদর আমাদেরকে যা শিখিয়েছেন ইব্রাহিম আলী সাল্লাম যে গুরুত্বপূর্ণ বিষয়ে সন্তানের ব্যাপারে কোন সিদ্ধান্তের ব্যাপারে ভূমিকা নেওয়া উচিত বাবাদের গার্ডিয়ানের খালিল ইব্রাহিম আলী আমাদেরকে দিন এই স্বপ্ন দেখেছেন পরপর তিনি বুঝেছেন তাল্লা তাল আর নির্দেশ ভাই আপনি ওখানে বসেন বসেন যারা আসতে চাইবে আপনারাই ভূমিকা নেন আপনারাই বসাইয়া দেন সামনে আপনি কেন যাচ্ছেন এই কেন ডিঙ্গায় আমাদের জন্য বলতে না হয় কি ফায় সামনে বসতে মন চাই আগে আসা পরে এসে সামনে আসা মানে কি আমি তো জবরদখলের মতো আগাইতেছি हजरत इीम आल सलाम सुलिवारिक জীবনের জন্য গার্জিয়ানদের জন্য একটা বড় আদর্শ করতে যাই ভুল হওয়ার কারণে অনেক সময় আমাদের শাসনগুলো কাজে আসে না কেউ তো আছে একেবারেই ছেড়ে দেয় চলতে থাকুক একটা বয়স পর্যন্ত বাবা মা চিন্তা করে বাচ্চা মানুষ একটা বয়স পর্যন্ত বাবা মা চিন্তা করে বাচ্চা মানুষ ঠিক যখন আর বাচ্চা মনে করার সুযোগ নাই তখন আবার চিন্তা করে বড় হয়ে গেছে আমি কি বলেন বিষয়টা একটা বয়স পর্যন্ত আমরা চিন্তা করি বাচ্চা মানুষ কি বল ছোট মানুষ কি বুঝে আবার যখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে যায় তখন ওই আমি কিন্তু বলি বড় হয়ে গেছে এখন নিজের টা বুঝতে শিখেছে আমি কি তাপি বলবেন কখন ছোট থাকতে বলেন বাচ্চা মানুষ কি বলবো কি বলবো বাবা মায়ের কাছে সন্তান সবসময় ছোটই থাকে বড় হয় না আপনাকে বলতে হবে সবসময় ছোট আর বড় নাই আজ হাসান রাহু দিয়ে দিচ্ছে ছোট মানুষ শরীয়ত তার জন্য বাচ্চা মানুষ রসুন ছেড়ে দিতে পারতেন বাচ্চা মানুষ রসুর মুখের মধ্যে আঙ্গুল ঢুকায় ভূমি বুমি এই সৎকা আমাদের জন্য সৎকা খাওয়া আঙ্গুল ঢুকায় ভূমি করাইছেন বাচ্চা মানুষ রসুল সাথে বসছে খাইতে ঘরে থাকতো তো হাত খালি এদিক ওদিক এদিক বাচ্চারা যা করে একসাথে বসে আমরা তো একসাথে বসিও না এই দৃশ্য দেখিও না রসুল তো বাচ্চাদের কিনে একসাথে বসে খেতেন পরিবার কেনে একসাথে বসে খেতেন তো বাচ্চা খালি এদিক দিয়ে এখানে কতক্ষণ বাম হাত ডান হাত সব অর্জনা তো সব একরকম তো রসুল কি বলছেন ছোট্ট নিজে বলেন কিন্তু আমি ছোট্ট ছিলাম রসুলের সাথে এক প্লেটে খেতে বসছি তো আমার হাত তো চারিদিকে যাচ্ছে দুই হাত সমানে তোর কি হাত ধরছেন আমার ধরে বলতেছেন অকুল মিমায় তোমার কাছ থেকে খাও সামনে যা আছে খাওয়ার মধ্যে কত সুন্দর আদর বিয়ে বাড়িতে গেলে দেখা যায় অবস্থা খাইতে খাইতে পারে না নিয়ে নষ্ট করে এটা বিলে বসলে সবসময় নজর থাকে সামাজিক ভদ্রতা সৃষ্টা চারও না এটা আরেকজনের সামনে থেকে কিভাবে নিয়ে আসে আর খালি চারদিকে তাকাবে কোনটা নতুন আসলো খাইতে পারে না চোখের মানুষ চোখের খিদা কে যদি তার স্বাস্থ্য কোনোদিন আসে প্রায় পনেরো ষোলো মিনিট পর বিজ্ঞানের কথা এই জন্যই তো আলানবী বলছেন আস্তে আস্তে পেটের নির্দিষ্ট চাহিদা পুরা হয়ে উপরের যে রগগুলো আছে ওই রগে একটা চাপ পরে ওই চাপটা আস্তে আস্তে উপরের দিকে ওঠে এই মারির কাছে কিছু রগ আছে যেগুলো রুচির জন্য পানি ছাড়ে হজমের জন্য এই জায়গায় মেসেজ যখন এখান থেকে যায় যেতে যেতে ওই রগে যেয়ে ওই অরুচির পানি বের হয় আর ভাল লাগে না ঐটা আস্তে আস্তে পনেরো ষোলো মিনিট লাগে ওই সময় তো আমাদের পাঁচ মিনিটের মধ্যেই তো সব সাব মেসেজ আসার আগেই তো আমি খাই শেষ পরে যখন মেসেজ আসা শুরু হয় তখন অস্বস্তি লাগে বেশি টের পায় না কারণ টের পাওয়ার জন্য একটা নির্দিষ্ট আল্লাহ নবী শুনল আস্তে আস্তে খাও ওই মেসেজ আসলে খাওয়া বন্ধ তখন ওই খাবারটা এটা তো পাক পাকস্থলী ওখানে যায় পাক হয় বড় ডেকচির মধ্যে ভই দিলে তো রান্না হবে নিচে দিয়া পড়বে উপর দিয়া কাঁচা থাকবে মাঝখান দিয়ে কিছু হবে ঠিক পাকস্তরীর অবস্থাও তাই সেপে যাবে একদম ভিতরে ভরলে পানিও ঢুকে না পানিও ঢুকে না পানি তো উপরে ভাসতেছে পানি যে খাইলাম জাগা তো নাই জাগা তো ভরা বলে এমন খাওয়া খাইছে একদম গলা পর্যন্ত আয়সা করছে বলে ভাই তুমি হা করে ঘুমায় না বলে কেন বলে পিঁপড়া খাবারটাই না নিয়ে আসবে খানা তো এই পর্যন্ত আয়সা করছে এইভাবে বলে মানুষ এভাবে খাইলে হজম হবে তিন ভাগ খাবার পানি খালি রান্নাটা ঠিক মতো হবে ডেকচির মতো দেখেন না মহিলারা কেমনি রান্না করে হ্যাঁ চাউল যখন বসায় ওই আঙ্গুল দিয়ে যারা নতুন আমাদের মত বা মাঝে মধ্যে রান্নার প্রয়োজন হয় তো তাদের তো আঙ্গুল দিয়ে চেক করতে হয় যারা এক্সপার্ট এদের তো লাগে যতটুকু খাবার অতটুকু পানি অতটুকু খালি তো রান্নাটা সুন্দর হবে আল্লাহ বলতেছিলাম যে রসুল করিম সাল্লাহাম ওই ছোট্ট এই ক্লাসকে শিখাইছেন একটু এইভাবে না নিজের দিকের থেকে খাও মিসমিল্লা বলে খাও ডান হাতে খাও খাবারের একসাথে তিনটা আদর জানা কিন্তু হাজরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই আব তার আত্মজীবনী তিনি লিখেছেন লিখেছেন যে আমার একটা ছোট্ট মানুষ ছিল ওইটা আমার বড় প্রিয় ছিল বাচ্চাদের কিছু থাকে ওগুলা কেউ ধরতে পারে না বড় হয়ে গেলেও নিয়ে হাসিয়া থাকে কেউ জাকারিয়ার রহমতুল্লাহ আলী ওনার ওই ছোট্ট একটা বালিশ ছিল বড় প্রিয়া বাড়িতে মেহমান না কে আসছে বালিশের দরকার ভিসে দিয়ে দিছে তো জাকারিয়ার রহমতল্লা খুব রাগ হয়ে গেছে না আমার বালিশটা ওই বাচ্চা মানুষ বলে আমার বাবা এমন এক থাপ্পড় মারছে এখনই আমার আমার শুরু করছো আমার কিছু নাই ওই যে ছোটবেলার চেতনা ভিতরে জাগে দখলদারিত্ব ছোটবেলার থেকে এই দমায় আছে এই কথা বলে নাই যে বাচ্চা মানুষ ছেড়ে দে। ভাই পরিবার গঠনে এগুলা খুব খেয়াল করা উচিত তাই ওই সন্তান আমার দুনিয়ার আফসোসের কারণ হবে না আখ রাতের পেরেশানির কারণ হবে না দায়িত্ব যেহেতু আল্লাহ তালা দিয়েছেন দায়িত্ব এই জায়গায় পালন করা আমরা অন্যের সন্তানের ব্যাপারে খুব ফিকির মান ধরি বিশেষ করে শিক্ষকতা পেশায় যারা থাকি। অন্যের বাচ্চার ব্যাপারে খুব ফিকির অথচ দেখা যায় নিজের বাচ্চা খবর নেয় ভাই খবর নেওয়ার পরেও নষ্ট হইতে পারে খবর নেওয়ার পরেও নষ্ট হইতে পারে দলিল দে এর মেহনত হওয়ার পরেও তো সন্তানের জিন্দিগি যে দলিল আইনেন না তাইলে আপনি বড় বিপদে বলে দেন নুয়াল্লামের সন্তান মুসলমান হয় নাই নবীর ছেলে হইয়া তো আমার সন্তান উল্টা আমি করুন কি আল্লাহর ভাইসাল এই কথা বললেই বিপদে পড়বেন জিন্দিতে এটাকে দলিল আর প্রমাণ কারণ তখন প্রশ্ন আসবে যে নুয়ার সাড়ে নয় শত কয়দিন মেহনত করছেন বলেন উল্টা বিপদে পড়বেন এই দলিল দিলে যদিও সন্তানের বয়স সাড়ে নয় বছর না বলার উদ্দেশ্য হচ্ছে যে নুয়া আলী নিজেই সাড়ে বছর মেহনত করছেন মানে সন্তানের কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ নাই মহাব্বত তৈরি হল গতি একসাথে বসে তো খাওয়ার সুযোগ নাই ডাইনিং টেবিলে খাবার পরে থাকে যার যখন মনে চায় সে যার জন্য তো খেয়ে নেয় বসে খাইলে একটা মিল মহাব্বত তৈরি হয় আসবে কর্ত্রিকা পারিবারিক বন্ধনে সম্পর্ক একদম ধ্বংস হয়ে গেছে প্রায় যার কারণে ওই দূর দূর দূর দূর ভাব আপনি যখন বুড়া হন সন্তান বলে বলে আপনি যা এ তিন খানায় বা ওই যে বৃদ্ধাশ্রম আমি বলি বুড়াদের এ তিন খানা এটা বৃদ্ধাশ্রম না ওইটা কি বুড়াদের এ খানা ছোটদের এ তিন খানা আর একটা হলো বুড়াদের এ খানা যে বুড়া আছে তারপর হজরত খলিল ইব্রাহিম আলহিস চিন্তা করেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নবী খলিল ইব্রাহিম নবী তিনি তো বুঝেছেন এটা আল্লাহর হুকুম চাইলেই তো তিনি নবী এবং খালিল ইব্রাহিম সম্পর্কে যে কথাগুলো বলেছেন হালিম রশিদ খুব ভারী মানুষ ছিলেন সম্ভ্রান্ত এবং খুব ভালো মানুষ ভারী মানুষ ছিলেন খরিল ইব্রাহিম আলিয়াস পাতলা না হালকা মানুষটা নবীরা হালকা হতেই পারে না তার মধ্যে আরবি ব্যাকরণ আপনারা তো বুঝবেন না যারা বুঝে একটু বুঝবে বলেন না হে বাবা এটাও বলেন না ইয়া বুনাইয়া প্রিয় বাবা বুনাইয়া এ আমার কলিজা টুকরা বাবা এইভাবে বললে সন্তান খুব সহজে মেনে নেয় দেখেছি জোর করে বলে কাজ যতটুকু আদায় করা যায় বাচ্চাদের সাথে একটু নোরম ভালো আপোষ আলোচনা করলে কাজটা সহজে উদ্ধার করা যায় তার সাথে আপনি প্রশাসক হইন না হিতাকাঙ্ক্ষী বন্ধু সন্তানের জন্য প্রশাসক না আপনি শাসক ঠিক আছে কিন্তু ওটা প্রকাশ করেন না প্রকাশ ভঙ্গিতে হবে হিতাকাঙ্ক্ষী বন্ধু এই জন্য থাকি মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেছেন রাগের সময় শাসন না করা রাগের সময় বাচ্চাদেরকে শাসন না করা কারণ রাগ উঠলে মানুষ স্বাভাবিক কার্যক্রম তার থাকে না করে না কিছু অস্বাভাবিক কাজ তার থেকে প্রকাশ পেয়ে যায় এটা শয়তান রাগ যখন উঠে শয়তান রগের রোগে দৌড়াইতে থাকে দেখা যায় কি ওই শিক্ষক রাগের মুডে তখন ছিলেন বাবার মুড়ে ছিলেন না বাবার মুঠ তো আদর ভালোবাসা ভেতরে তার জন্য দরদ থাকবে দরত রাগের সময় ওই দরদই মনে ভর্তার পিছনে চলে যায় তখন প্রশাসক আর শাসকের মনোভাব চলে আসে ওই সময় শাসনতা ওই বাচ্চার জন্যে ঠিক হবে না জুলুম হয়ে যাবে এগুলোই হচ্ছে খালি ইব্রাহিম আলিয়াল্লাম বাচ্চাকে নিয়ে বসলেন দেখেন আমরা যদি আমাদের মধ্যে দিনদারি আছে অনেকের আর বিদ্রোহী যখন হয় আগে যেই কাজটা করার সাহস করে নাই বিদ্রোহী হয়ে গেলে এখন আর ওই কাজটা করতে সে বিন্দু মাত্র দ্বিধা করে না মানুষ বিদ্রোহী হয়ে গেলে যাই তাই করে হ্যাঁ আরবিতে একটা প্রবাদ আছে যখন পরাজিত কুকুর তাকে হামলা করতেছে ওই অবস্থায় ওই দুর্বল বিড়ালটাও কিন্তু কুকুরের উপর প্রতিশোধ চায় কি করবে তার উপায় এই সবাত্ম মানুষের মধ্যেও তো এই জন্যই রুস্তুমারা সন্তানকে শাসন করার ক্ষেত্রে খলিল ইব্রাহিমের এই দৃষ্টিভঙ্গি এই ভূমিকা আমাদের মিল্লত ইব্রাহিম এবং এই মিল্লত ইব্রাহিম আমাদের জন্যে মানে একটা আদর্শ মিল্লি ইব্রাহিম আমাদের জন্য আদর্শ এটা খলিল ইব্রাহিম সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ও প্রিয় বাবা আমি স্বপ্নে দেখছি দেখেন হল ইব্রাহিম জানান এটা স্বপ্নের ব্যাপারটা এড়িয়ে গেল পারতেন যে বাবা আল্লাহর হুকুম তোমাকে আমি জবে করতেছি এটা বললেও পারতেন কোন সমস্যা ছিল না কারণ আল্লাহরই হুকুম ওহি যেহেতু আল্লাহরই হুকুম হলিল ইব্রাহিম ওইভাবে বললে জিনিসটা শক্তিশালী হইত ইসমাইল আলহাইসালামের জন্য মানাটা বাধ্যতামূলক হয়ে দেখে গোপন করেন কৌশল মানে নির্দেশ আসার প্রক্রিয়াটা আমি সত্যি দেখেছি সত্য করেন নাই আমাদের সন্তানরা যদি হইতো তো বলতো স্বপ্ন দেখছেন কি স্বপ্ন কত বেশি ভালো দেখে দেখলি কি মানতে হবে নাকি কিন্তু এই যে ভবিষ্যৎ নবীনি ভবিষ্যৎ পূর্বপুরুষ আল্লাহ এই নসল থেকে নবী একজনই দিস রসুল সাল্লাম ইসহাত সালামের নসল থেকে সর্বশত বলি ইসরাইলের নবী ইসমাহিল্লামের বংশ থেকে আল্লাহ একজনই দিচ্ছেন একজন এমন দিছেন যে সমস্ত জামাত করলেও একজনের দাম আল্লাহ বিষয় না সুরা মুল্কের দ্বিতীয় আয়াতে কথা আমালা। আমি হায়াতম সৃষ্টি করেছি দেখব তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে আল্লাহ বলেন নাই কে বেশি আমল করে আমি দেখবো এটা আল্লাহ বলেন আল্লাহ বলছেন আমলের কোয়ালিটি কাটটা সুন্দর বেশি কার বেশি এটা আল্লাহ তিনা বেশি কোনো বিষয় না বিষয় হচ্ছে কত দামি আল্লাহর কাছে আমার চেয়ে বেশি হস করে নেই আবু বক্করা আমার চেয়ে বেশি তফ করছে বলে মনে হয় না আমার চেয়ে বেশি উমরা করছে বইলে মনে হয় না আমার চেয়ে বেশি রোজা রাখছে বইলে মনে হয় আমার চেয়ে বেশি তেলাওয়াত করছে বলে মনে হয় আহারে আমি যদি আবু একটা পশনের মাথা সময় যার কারণে অমরের মতো মানুষ আবু বকরের কাছে যায় আর রিকোয়েস্ট করে আবু বকর না একটা লেনদেন করি কি লেনদেন দোস্ত ওলে আমার সারা জিন্দগির আমল দিয়ে দিতে চাই অমর বলতেছেন আমার সারা জিন্দিগির আমল আপনাকে আহা! বড়রা কত কত বড় মানুষ জবাবটা কি দিয়েছেন জবাবটা শুনলে বললে পড়লে দেখলেই আমার কলিদান আর কি চিন্তা এত আমল করার পরে চালান করেও বলে চালানি ওই এক রাত আহ আমরা মনে করি কত কিছু করতেছি আহ যাই হোক অন্যদিকে আলোচনা তোমার কি রায় কি খেয়াল তোমার চিন্তা কি বলো তুমি বলো তোমার মন্তব্য বলো দেখেন বাচ্চার সাথে পরামর্শ বাবা আমি এটা চাই তুমি কি বলো ফঞ্জুর মাজা খেয়াল পেশ করো এত সুন্দর আলোচনার মধ্যে পারিবারিক সুন্দর সৌভার কিভাবে ইব্রাহিম বাচ্চা তো তখন নবী হয় নাই মাত্র ১৩ বছর বয়স পরামর্শ চাচ্ছেন বাবা তুমি কি বলো আমি তো এই স্বপ্নে দেখছি হাজ ইসমাইলাম আমাদের মত হইলে কি বলতেন স্বপ্ন দেখছেন তাতে কি বাবা হ্যাঁ বাবা স্বপ্ন কত কিছু আল্লাহ তালা আমাকে জবে করার কথা বলবে আপনারা এত কষ্ট করে দেওয়ার পর আহা হলিল্লামের এই সন্তান তো জানতেন সন্তান না হলিল চাইলেন কি আল্লাহর কাছে আল্লাহ দিলেন কি আমি আপনাকে সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম এই চল্লা বলেন নাই খলিল চাইলেন আল্লাহর কাছে আর আল্লাহ কি বলতেছেন ফবেশরাহ আমি একজন ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহ তখনই জানিয়ে দিচ্ছেন এটা তো জানতেন ছেলে না হজরত ইসমাইল আলী সালাম ও জবাবটা ওই ভাবি দিয়েছেন আল্লাহ दुर्बल शब्दी ग्रामर एक आरुफ मजल एकदम करता उल्लेख थे ওইটা হচ্ছে আর্মিতে বলে মারুফ করটা উল্লেখ নাই ওটাকে বলে মজুর কর্তা জানা নাই হচ্ছে ওই দুর্বল ক্রিয়া আপনাকে যা হুকুম করা হয়েছে মানে কর্তা উল্লেখ না থাকলে ক্রিয়াটা দুর্বল হয় ওই দুর্বল ক্রিয়াটাই ইসমাইল আল্লাম বলেছেন মানিক আপনাকে হুকুমের যে প্রক্রিয়াটা এটা তো দুর্বল সবই দেখছেন সরসিল্লা বলেন নাই তাও যে হিন্দু আল্লাহর হুকুম এটা দুর্বল না সবল এটা চিন্তার বিষয় না আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি তাই করুন এই আমাদের বড়রা বলেন গুনা কি ছোট না বড় ওই চিন্তা করে গুনা করো না এটা ছোট গুনা না ওই চিন্তা করে গুনা করো না তুমি দেখো তুমি নাফরমানি করতেছ কাক তিনি ছোট না তুমি যার নাফরমানি করতেছ তিনি তো ছোট না তো গুণা বড় না ছোট এই চিন্তা করে লাভি ছোট করলে বড় আল্লাহর নাফরমানি করতেসো বড় গুণা করলেও ওই রব্যে নাফরমানি করতেছে খালি সন্তানের পক্ষ থেকে জবাব পাইয়া গেলেন ইফ আলমা তোমা এরপর কি বলতেছেন বাবা যেন আবার পেরেসান না হন যে আমার বাচ্চা আবার এখন তো বলতেছে কাজের সময় না আবার বিদ্রোহ করে বসে মুখে মুখে অনেক কথাই বলা যায় বাস্তবে যখন পৌঁছে মানুষ আস্তে ঘুরে যায় না আমি পারব না হজরত ইব্রাহিম আলী সাল্লা এখন তো মুখে মুখে বলতেছে আমি সুন্দর করে বলছি সেও আমার মন রক্ষার্থে বলছে কাজের সময় না আমার বিগড়ে যায় আল্লাহ খালিল কে ওই সান্ত্বনাও দিয়ে দিছেন কারণ ইব্রাহিম আর ইসমাইল আলী সাল্লাহসাল্লাম পরে কি বলতেছে পরে না বাবা আপনি আমাকে আপনি চিন্তা করেন দেখেন ইসমাইল আল ইসলামের বক্তব্যের মধ্যেও আমাদের জন্য অনেক শিক্ষা এবাদতের ক্ষেত্রে বাহাদুরা এবাদতের ক্ষেত্রে বুঝা আমার রক্ত তৌফিক দিয়েছেন এই জন্য আমি করতেছি इस्माइल्लम दुईता चमत्कार शब्दी पा आल्लाई आल्ला धैर्यशील पाँच बहादुरी नहीं क्या बोला अल्लाहर काड़े दवा आल्लास चाहबे आल्ला जा तई तो हम মুসলমান হয়ে যাক চেয়েছেন আবু জাহেল মুসলমান হয়ে যাক চেয়েছেন হয় নাই কেন হয় নাই আল্লাহ চান আমি আর আপনি চাইলে তো হবে না এই কথাটার মধ্যে একটা বিনয় বাবা ধৈর্যশীল আমি এক না দিনের জন্যে সবরকরণে ওয়ালা অতীতে বহু মানুষ গেছেন ও তাদের মধ্যে পাবেন দেখেন এই জায়গায় আমাদের অনুভূতির সাথে পার্থক্য নিজে নিজে গরম হয়ে যায় একটা আমল করতে পারলে নিজে নিজে গরম হয়ে যায় অথচ ইসমাই আমাদেরকে শিক্ষা দিতেছেন যে ওয়ালা, তুমি একানা ওয়ালা, তুমি একানা তেজবি ওয়ালা তুমি একানা জগতে বহু মানুষ এইরকম গেছে তুই মনে করো না তুমি একা বাহাদুর বীর বাহাদুর না হজরত ইসমা আলাই সাল্লাম বাবার সামনে নিজেকে ওইভাবেই বিনয়ের সাথে পেশ করলেন বাবা ধৈর্যশীলের মধ্যে পাবেন অতীতে অনেক ধৈর্য ধারণ করেছে দিনের জন্যে আমাকেও তাদের একজন আপনি পাবেন এই এই অনুভূতি দিলের মধ্যে রাখা যে আমার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মনে করা আমি আর কি মাস পড়ি আমার চেয়ে কত বেশি নামাজ কর্নেওয়ালা অতীতে গেছেন বর্তমানে আছেন হ্যাঁ আমার মধ্যে আর কি তাকুয়া আমার চেয়ে বহু তাকুয়াওয়ালা মানুষ অতীতে চলে গেছেন বর্তমানেও আছেন এই চিন্তাগুলো রাখা আগের থেকে যেন একটু তাড়াতাড়ি আগানো যায় ওই হাদিস সহ পুরা মোটা তাজা করে বলতে গেলে এক এক ঘটনায় চলে যাবে বছরকে বছর হ্যাঁ এত আর এত বিষয় আছে আর এই প্রসঙ্গগুলোতে আমাদের করতে নিয়ে যাচ্ছে মা সাজায় সাজায় দিচ্ছে সুন্দর কাপড়ে সাজা দিচ্ছে গুছায় দিচ্ছে যাও বাবা যাও মা কেমন এর ভাই একটা পরিবারের এই তিন গ্রুপ যদি এক না হয় বাবা মা সন্তান করা সহজ হয়ে যায় এই জন্য বলে যুবকদেরকে আল্লাহ দিনের অনুভূতি যেহেতু দিয়েছেন এই কোরবানিটাও দেশুরের বড় বিল্ডিং আছে ওইটা দিই না। বউ বড় উচ্চ শিক্ষিত ওইটা না। আল্লাহর নবী যা বলেছেন সুন্দর সুন্দরী বংশ মর্যাদা টাকা পয়সা না মেয়েদেরকে সাধারণত বিয়ে করা হয় চারটা যোগ্যতা দেখে সৌন্দর্য এবং তার বংশ মর্যাদা তার সম্পদ বাবার সম্পদ এবং তার দিন দেখে সাধারণত আর এখন তো অনেক কিছু দেখে স্মার্ট কিনা কোন কোন পছন্দ কোন গায়ক তার ফেভারিট কোন দলের সাপোর্ট করে এখন তো অনেক কিছু লাগে কিন্তু মৌলিক মানুষের মানুষ এই জিনিসই আগে চাইতো এখন বহু কিছু চায় তো বহু কিছু চায় ওইরকম স্মার্ট দেখে একজন আনে তো স্মার্ট আইসা ঘরের মধ্যে তার ওই স্মার্টনেস কয়দিন পরে প্রকাশ করা শুরু করে আর তখন দৌড়াই আসো হুজুরের কাছে কি বাবা কি সমস্যা একটা তাবিজ লাগবে ফল আঙ্গুর খাও খাওয়া খা আঙ্গুর গাছ লাগাইয়া এটা লতা পাতা এটা কয়দিন পরে যাবে মরে দরকার কি একটা নিম গাছ লাগাই পরিবেশ সুন্দর থাকবে হুদুরের তাবিজ লাগাইয়া দিব আঙ্গুর ধরবে আমার আঙ্গুর খাওয়া হবে পরিবেশ সুন্দর থাকবে আমরাও রেডি আপনারাও রেডি চলছে গাড়ি যাত্রা আহ এগুলো বললেও সমস্যা মনে করি যে গেল হুজুর গেছে বরবাদ নতুন শুরু করছে এরা বলে ডিজিটাল মৌলিয়া এই সমস্ত সমাজের এই কুসংস্কার সমাজের বিরুদ্ধে বললে আমাদের বিরুদ্ধে বললো এই অভাব নাই আর এই লেবাস ধারিদের কাছে যারা এরাই বলে আমরা কিচ্ছু জানি না ওই সমস্ত মারিদ্যুতি বিষয় আপনি বুঝবেন না ছোট মানুষ বয়স হোক বহু আছে এরকম বলে বাবা সব বুঝবা আর কবে বুঝবা নাই জানো যাই হোক মা মা কি কি দেখেন সন্তানকে দিয়ে দিচ্ছে কারণ মাথায় ঢুকে আছে একটাই আল্লাহ আল্লা হুকুম তাদের মাথায় ওইটাই থাকতো আমার মালিকের হুকুম মালিকের হুকুম সামনে আসলে আমার কোন সিদ্ধান্ত নাই আমি তো বলাম ওলামের আমার কিসের সিদ্ধান্ত মালিকের হুকুম যা আছে তাই চলবে মালিকের দোকানে মালিকের সিদ্ধান্ত চলে মালিকের ফ্যাক্টরিতে পিস্পা বড় আজিত তামাশা আমাদের হাজরত হাজির সন্তানকে বিদায় দিলেন রাস্তায় শয়তান ধোকা দিল হজরত ইব্রাহিম আলিয়াল ওই শয়তানকে পাথর মেরেছেন এখন প্রতিকি পাথর আছে পাথর মারতে হয় হাজির সাহেবরা ওইটার আমরা নাম দিছি বড় শৈতান মেজো শৈতান ছোট শৈতান না এগুলা পাথর প্রতীকটা কলিরি প্রায় আমল করছেন আমাকে একটা নির্দিষ্ট জায়গায় যায় ওই আমলটা করতে হয় কিন্তু মানুষ কিসের প্রতীকী মনে করে হজের সময়ে আল্লাহ তারা শয়তানকে পাথর বানাই এই জায়গায় বসাই আছে মানুষ যে কি কাম করে আল্লাহ আকবার কত সাঁতার বাড়ি যে আমি খাইছি সাঁতার এইরকম শয়তান মাইলা বাড়িতে যাবে ইনশাল্লাহ যা করে আল্লাহ পাথর বড়দের আমার একজন দেখাইছে হুজুর আপনারা হুজুর মানুষ আপনার করে আমরা কি বুঝাম আপনি ছোট পাথর যে লইলেন শয়তান যেই বড় শয়তান এই ছোট্ট পাথর দিয়ে কি আমি বড় বড় লিখছি এটা তো একটা প্রতীক আল্লাহ হুকুম করছে না আমাকে করতে হয় নিজস্ব কোন স্টাইল চলে না রে ভাই দিনের ক্ষেত্রে নিজস্ব কোন স্টাইল চলে না আমল রজনদার হয় আমল ভারী হয় দুইটা জিনিস দিয়া তরিকায় গর্বর আমল বেশি হোক বেশি আল্লাহর কাছে কোন মূল্য নাই আল্লাহর কাছে আমল কাটায় কত বজনদার কত ভারী আখড়াতে আমলের ওজন হবে সুরা পাল্লা দিয়া হিসাব করে না আমলকে ওজনাই নিয়ত ঠিক রাখি তরিকা ঠিক রাখি হজরত ইসমাআলাম নিজেকে সপে দিলেন হাজারা সন্তানকে বিদায় দিলেন এরপরে যা আসছে রোজা গুলো রাখি বিশেষ করে তেরো চোদ্দ পনেরো বছর চলে যাচ্ছে আগামী দিনগুলো সোমবার আছে বেশি বেশি রোজা রাখা এখন থেকে শুরু করি আর দোয়া করতে থাকি আল্লাহ আমাকে রমজান পর্যন্ত বাঁচায় রাখো মাগ আল্লা কিসের জন্যে যে আমার পুরা বডির সার্ভিসিং হবে আমার দিল অন্তর কলবের সার্ভিসিং হবে আল্লাহ এক মুবারক মুহূর্ত আমার জন্য আগে আনতেছেন আর নিজে প্রস্তুত হতে থাকি দোয়া করতে থাকি আল্লাহ ওই পর্যন্ত আমাকে জীবনের শেষ একটা চান্স আমি চাই আল্লাহ আমি একটা শেষ চান্স চাই নিজেকে পবিত্র করার জন্য আমাকে আরেকটা চান্স দেন আল্লাহ আল্লাহর কাছে ওইভাবে বলে রমজান পর্যন্ত নিজেকে বাঁচায় রাখার জন্য আল্লাহর কাছে চাওয়া এখন থেকে প্রস্তুতি শুরু করি আমাদেরও আলোচনার প্রস্তুতি শুরু হয়ে যাবে এক দুই দিনের মধ্যেই সপ্তাহের মধ্যে ঈশা আমি খুব দ্রুত চাচ্ছি এই ইব্রাহিম আলী প্রসঙ্গ শেষ করতে কিন্তু করবো কি আশপাশ থেকে ডালাপালা যেগুলো চিন্তাও করি না বলার জন্য ডালাপালা আসে ভাবি এই কথাগুলো বললে উন্নতের ফায়দা হবে বলতে চাই বলতে থাকি আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে আল্লাহ তাহারা যেন আমার নিজের ফায়দা আপনাদের ফায়দা ওই কথাগুলোই যেন বের করে দেন অন্য কোনো কথা যেন আমার জবাব দেয়া বের না হয় আমিন আলহামদুলিল্লাহ